আরেকটি মাসে আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে না বেরোতে পারবে না তাদের আকিদেই হিচিম ইসলামের বাহিরের আকিদা তারা মনে করে থাকেন যে তাদের ইমামগুন নবী এবং রসুলদের চেয়ে পবিত্র তারা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাদের ইমামগুন যে পর্যায়ে আর তারা ইসলামের মধ্যে প্রবেশ করবেন এর জন্য শিয়ালি সম্প্রদায় আমার বন্ধুগণ এদের সম্পর্কে মিনাজ আলোচনা করেছেন ছয়গন খন্ডে বিশাল কিতাব প্রত্যেকটা খন্ডের মধ্যে প্রায় ছয়শ থেকে সাতশো পিসা ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় শিয়া সম্প্রদায় রাহে সম্প্রদায় সেই কাজ করা যাচ্ছেন অথচ আমরা আমাদের বিভ্রান্তি হচ্ছে এখানে যে আমরা বন্ধু এবং শত্রুর মধ্যে করতে পারিনি বিভিন্ন প্রতারণা বক্তব্য দিয়ে মানুষ থেকে বিভ্রান্ত করতেছে এটি হচ্ছে তাদের রাজনৈতিক চাল তারা হুসাইন আলী রাজি আলম আনুকে ডেকে নিয়ে তারা হোসাইন আলী রাজি আলকে হত্যা করেছে এর হচ্ছে তাদের চাল তখন বলছেন যে হুসাইন আলিয়া বলছেন যে তুমি কোথায় তুমি তোমাকে তারা ডেকে নিয়ে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে বরং আবদুল্লাহ ওমর বলেছেন আবদুল্লাহর স্পষ্ট করে যখন হুসাইনিস পরিবার তোমাকে বিদায় জানাচ্ছি তুমি আর ফিরে আসতে পারবে তুমি আর ফিরে আসতে পারবে তারা এত বড় ষড়যন্ত্রকারী ছিল এখন তারা হুসাইন রাজি জন্য মাতুম করে তাজিয়া করে করে আটটি জায়গার মধ্যে উল্লেখ করেছে এদের মানহাজি হচ্ছে ইসলামকে ধ্বংস করা আল্লাহুল সবাইকে আবার হামিকা সাধবা এনস্তফেরো আত